मर अतपर आबू बकर आयात तेलुआत करें अर्थात निश्चय मरणशील और सकले ही मरणशील सुरा आज आयात नम्बर त्रिश आरो तेलुआत करल মোহাম্মদ তো একজন রসুল ব্যতিরাকে আর কিছু নয় তার পূর্বেও অনেক রসুল চলে গেছে অতএব সে যদি মারা যায় অথবা নিহত হয় তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করবে আর যদি কেউ সে রূপ পেছনে ফিরেও যায় তবে সে কখনও আল্লাহর বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না সুর আল ইমরান আয়াত নম্বর একশো আল্লাহ তার কৃতজ্ঞ বান্দাদের পুরস্কৃত করবেন রাবি বলেন আবু বকর রাজি আলাহ এর এ কথাগুলো শুনে সবাই ফুপিয়া ফুপিয়া কাঁদতে লাগলেন রাবি বলেন আনসারগণ সাকিফা বানু সাইদায় সাদ ইবনু উবাইদা উবায়দাহ রদাহতালাহু এর নিকট সমবেত হলেন এবং বলতে লাগলেন আমাদের মধ্যে হতে একজন আমির হবেন এবং তোমাদের মধ্যে হতে একজন আমির হবেন আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন উমর ইবনু খাত্তাব আবু উবাইদা ইবনু জর্রাহ রদ্লাহ তাল্লু এ তিনজন আনসারদের নিকট গমন করলেন উমর রদিয়ালাহু কথা বলতে চাইলে আবু বকর রদিল্লাহ তাকে থামিয়ে দিলেন উমর রদিল্লাহ তাল্হ্ন বলেন আল্লাহর কসম আমি বক্তব্য রাখতে চেয়েছিলাম এই জন্য যে আমি আনসারদের মাহফিলে বলার জন্য চিন্তা ভাবনা করে এমন কিছু যুক্তিযুক্ত কথা প্রস্তুত করেছিলাম যার প্রেক্ষিতে আমার ধারণা ছিল হয়তো আবু বখর আজিল্লাহ তালাহন এর চিন্তা চেতনা এতটা গভীরে নাও যেতে পারে কিন্তু আবু বক্ রদি ত আল্লাহ্ন অত্যন্ত জোরালো ও যুক্তিপূর্ণ ভাষণ রাখলেন তিনি বক্তব্যে বললেন আমির আমাদের মধ্য হতে একজন হবেন এবং তোমাদের মধ্যে হতে হবেন উজির তখন হুবাব ইবনু মঞ্জির রাজি আলাহত আলাহন বললেন আল্লাহর কসম আমরা এমন করব না এবং আমাদের মধ্যে একজন এবং আপনাদের মধ্যে একজন আমির হবেন আবু বকর রাজি আলাহতআ আলাহন বললেন না তা হয় না আমাদের মধ্যে হতে খলিফা এবং তোমাদের মধ্যে হতে উচির হবেন কেননা কুরাইশগোত্র অবস্থানের দিক দিয়ে যেমন আরবের মধ্যে স্থানে বংশ ও রক্তের দিক দিয়ে তারা তেমনি শ্রেষ্ঠ তারা নেতৃত্বের জন্য যোগ্যতায় সবার শীর্ষে তোমরা উমর রদিল্লাহ তু আলাহন অথবা উবায়দাহ ইবনু জর্রাহ রাজত আলহ্ন এর হাতে বায়াত করে নাও উমর রদিল্লাহ তু আলহ্ন বললেন আমরা কিন্তু আপনার হাতেই বায়াত করব। আপনি আমাদের নেতা আপনি আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমাদের মাঝে আপনি আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম এর প্রিয়তম ব্যক্তি এ বলে উমর রদিল্লাহ তু তার হাত ধরে বায়াত করে নিলেন সঙ্গে সঙ্গে উপস্থিত সকলেই বায়াত করলেন তখন জনৈক ব্যক্তি বলে উঠলেন আপনারা সাত ইবনু উবায়দাহ রদিল্লাহ তু মেরে ফেললেন उमर अल्लाह आल्लाके मेरे फेले